অজুবুল্লাহিমানিমিস আমরা ভ্রমণ করছিলাম আমরা কল্পনা করছিলাম যে কেউ একজন আমাদেরকে সাথে নিয়ে জান্নাতের বিভিন্ন স্থান ঘুরে দেখাচ্ছেন আমি চাই আপনিও কল্পনা করুন আপনি হচ্ছেন সেই ব্যক্তি আপনি কল্পনা করুন যে আপনি এখন জান্নাতে আছেন এবং জান্নাত ঘুরে ঘুরে দেখছেন আপনি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেছেন এবং এখন আপনি আপনার জান্নাতের বাড়িতে যাবেন আপনার জান্নাতের বাড়িটি কেমন হবে কিভাবে আপনি চিনবেন কোথায় আপনার জান্নাতের বাড়ি রাসুল্ল সাল্লাম বলেছেন জান্নাতে একজন ব্যক্তি তার বাড়িকে তার দুনিয়ার বাড়ির থেকেও ভালোভাবে চিনবে দুনিয়াতে আপনি আপনার বাড়ি যেভাবে চেন পথ ঘাট চেন কাউকে জিজ্ঞেস করে জেনে নিতে হয় না স্বাভাবিকভাবে আপনি আপনার নিজের বাড়ির ঠিকানা পেয়ে যান ঠিক তেমনি ভাবে জান্নাতে আপনার স্থান কোথায় হবে সেটা আপনি আপনার অন্তর থেকে অনুভব করবেন এবং যখন আপনি আপনার জান্নাতের বাড়ির দিকে যাচ্ছেন যাত্রা পথে পথের দুই ধারে আপনি সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাবেন কিন্তু আপনার মন আকুল থাকবে কখন আপনি সে বাড়িতে পৌঁছাবেন এবং আপনি দেখতে চাইবেন আপনার জন্য কি চমক প্রস্তুত করে রেখেছেন কেমন হতে পারে আমার জানাতের বাড়িটি এবং নিজের বাড়িতে না পৌঁছানো পর্যন্ত আপনি একটি টান অনুভব করতে থাকবেন হোমসিক অনুভব করতে থাকবেন আপনার যাত্রা শেষ করে এখন আপনি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন আপনি দেখতে পাচ্ছেন আপনার জন্য আল্লাহ সুহান তৈরি করে রেখেছেন সাধারণ কোন নির্মিত মন ভুলানো সব রং সুবিশাল আকৃতি স্থাপত্যকর্মের এক শৈল্পিক প্রদর্শনী এতটাই অসাধারণ যা আমরা এই দুনিয়াতে কল্পনাও করতে পারি না এবং আমরা অনেকে দুনিয়ার বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থাপত্য শিল্পের মধ্যে শ্রেষ্ঠ নিদর্শনকে আপনারা কল্পনা করতে পারেন অনেকের কাছে আহ ভিত্তিতে তাজমহলকে তারা শ্রেষ্ঠ স্থাপত্য শিল্প বলে মনে করে তাজমহলে সৌন্দর্য অনেকে অভিভূত হন কিন্তু এটা হচ্ছে জান্নাত জান্নাতের সাথে কোনো কিছুরই তুলনা হতে পারে না কেননা দুনিয়াতে যে কোনো কিছু যতই সুন্দর হোক না কেন তার সবকিছুরই কোনো না কোনো কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি থাকে কিন্তু যখন আপনি জাননাতে আপনার রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে এটা জান্নাত এখানে দুনিয়ার মতো কোন সীমাবদ্ধতা বা ত্রুটি থাকবে না বল থাকবে না ইটগুলো সংযুক্ত করার জন্য কংক্রিট বা বালি দরকার হবে না কাজেই জান্নাতে সীমাবদ্ধতা বা একটি স্থাপত্য শিল্পের যে সমস্ত ত্রুটি দুর্বলতা সেগুলো থাকবে না কাজেই জান্নাত হবে স্থাপত্যকর্মে অতুলনীয় स्वर्ण रौप्य निर्मित प्रसाद चमक आरप्राइज आखिर राज दिखे जाते ही अपनी एम कि देख लि स्तम्भित फिलल से देखे अपनी आनंदे हाँ शक्ति हारिए फेन आपनी, आपनी जान निजे पाए भर कर दाड़ी थी ना আপনি আপনার জান্নাতি স্ত্রীর সামনে দাঁড়িয়ে আছেন তাকে দেখে আপনি যেন কিছু হার্টবিট মিস করলেন আপনার জান্নাতি স্ত্রী আপনার দিকে তাকিয়ে আছেন এবং হাসছেন ভাবুন একবার আপনার স্ত্রীদের ব্যাপারে কথা বলার আগে চলুন আপনার প্রাসাদ নিয়ে আরো একটু আলোচনা করি যারা তাদের মালিককে ভয় করে তাদের জন্য থাকবে প্রাসাদের উপরে প্রাসাদ গাফুন মিহা গুরাফুন প্রাসাদের উপরে প্রাসাদ যার পাদদেশে বা যার তলদেশ দিয়ে ধারা প্রবাহিত হতে থাকবে এটা হচ্ছে আল্লাহ আল্লাহর ওয়াদা এবং আল্লাহ তার ওয়াদার বরখেলাপ করেন না আমরা বলেছি যে জান্নাতে পৃথিবীর মতো সীমাবদ্ধতা থাকবে না ত্রুটি থাকবে না কেননা দুনিয়াতে সবকিছুই সীমাবদ্ধ কোনো কিছুই ত্রুটিমুক্ত নয় কিন্তু জান্নাহ এক ভিন্ন স্থান গুরাফুন মিন ফাউকিহা গুরাফুন প্রাসাদের উপরে প্রাসাদ কাজী আল্লাহ মোহাম্মদ আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে দুনিয়াতে আমরা যেভাবে একটি স্থাপত্য শিল্পের বা একটি নির্মাণের তিনটা দিক আমরা পাই দুনিয়াতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু জান্নাতে হয়তো এর থেকে বেশি হতে পারে। জান্নাতে দিকের এর থেকে বেশি সম্ভব সেখানে দুনিয়ার সীমাবদ্ধতাগুলো থাকবে না। এবং আপনার যে রাজপ্রাসাদ আপনি জান্নাতে লাভ করবেন সেই প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী ঝরনা জানাতে এই নদীগুলো আপনার প্রাসাদের পাশ দিয়ে প্রবাহিত হবে না বরং প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হবে আর এই সবগুলি হচ্ছে আল্লাহ সু হান হু তা আল্লাহ এবং আল্লাহ তার ওয়াদার কখনো পর খেলাপ করেন না আমরা জানি কিছু জিনিস আছে যেগুলো দুনিয়াতেও আছে জান্নাতে উপাদান গুলো থাকবে সেগুলো দুনিয়ার মতো হবে না যেমন পৃথিবীতে আমরা জানি আগুন আছে কিন্তু পরকালে আখিরাতে যে আগুন থাকবে জাহান্নামের আগুন সেটা দুনিয়ার আগুনের তুলনায় সত্তর গুণ বেশি প্রখর সদুল্লাহ সাল্লাহাম বলেছেন জাহান্নামের আগুনকে এক হাজার বছর পোরানোর পর সেটা লাল বর্ণ ধারণ করেছে এবং এরপর আরও এক হাজার বছর পুরানোর পর সেটা কালো বর্ণ ধারণ করেছে কাজী চিন্তা করতে পারেন কত ভয়াবহ কালো বর্ণের উত্তপ্ত আগুন কাজই দুনিয়ার উপাদানগুলো আখিরাতের উপাদানগুলোর সাথে শুধুমাত্র নামেই মিল থাকবে কিন্তু পরিমাণ এবং গুণগত মানের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন যেমন দুনিয়াতে আপনারা পানি দুধ মধু ইত্যাদি দেখেছেন একইভাবে জান্নাতেও পানি থাকবে দুধ থাকবে মধু থাকবে কিন্তু পৃথিবীর পানি পৃথিবীর দুধ পৃথিবীর মধুর সাথে জান্নাতের পানি দুধ এবং মধুর বিশাল পার্থক্য থাকবে সম্পূর্ণ ভিন্ন জান্নাতে আপনি যে প্রাসাদি লাভ করেছেন সেটা হবে মুক্তর মতো যার ভেতরে থাকবে শুধু প্রশান্তি আর প্রশান্তি থাকবে না কোনো শব্দদূষণ থাকবে না কোনো ক্লান্তি দুনিয়াতে আপনি আপনার শ্রেষ্ঠ বিশ্রামের স্থান থেকে চিন্তা করতে পারেন কোলাহল মুক্ত আহ শান্তিপূর্ণ স্থান যেখানে গেলেই আপনার ভালো লাগে জান্নাত হবে তার থেকেও বেশি হাদিস থেকে আমরা জানতে পারি জিব্রাহ সালাম তিনি রাসুল সাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন আপনার স্ত্রী খাদিজা এখন আপনার কাছে আসবেন এবং তাকে আসলে আপনি বলবেন যে আল্লাহ তাকে সালাম দিয়েছেন এবং আমি জিব্রাহিল তাকে সালাম দিয়েছি এবং একই সাথে তাকে জান্নাতের একটি প্রাসাদের সুসংবাদ দিবেন যা হবে মুক্তর মতো যার ভেতরে থাকবে না কোন শব্দদূষণ থাকবে না কোন ক্লান্তি জান্নাতের এই ঘরগুলো আপনার প্রাসাদে এমন সব ঘর থাকবে যার ভেতর থেকে বাইরে দেখা যাবে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে এবং এটা কিভাবে সম্ভব আল্লাহ আলম কিন্তু জান্নাতের কর্মগুলো এ ধরনেরই হবে যেটা আমরা কল্পনাও করতে পারছি না এবং চিন্তা করুন যখন এই জান্নাতের বর্ণনাগুলো আসছে জান্নাতের প্রাসাদ এমনভাবে কল্পনা করুন যেন আপনি সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন এবং তিরমিজিতে বর্ণিত একটি একজন আরব কেন করল কারণ সে এমনভাবে তার দৃশ্যপটে এই প্রাসাদ গুলোকে ফুটিয়ে তুলছিল যেন সেই প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে কাজে তার মনে প্রশ্ন জাগলো এই প্রাসাদ কে পাবে কারা সেই সৌভাগ্যবান ঠিক যেভাবে দুনিয়াতে আপনি কোনো একটি স্থানে হয়তো যাচ্ছেন হঠাৎ খুব সুন্দর একটি দেখে আপনার মনে প্রশ্ন দেখতে পাচ্ছিলেন তার মনে প্রশ্ন জেগে উঠল এই প্রাসাদে কে থাকবে রাসুদুল্লাহ সাল্লা বললেন যারা উত্তম কথা বলে যারা দরিদ্রদেরকে আহার করায় যারা সিয়াম পালন করে এবং রাতের এমন সময়ে সালাত আদায় করে যখন কিনা বাকি লোকেরা ঘুমিয়ে থাকে তারাই সেই প্রাসাদ লাভ করবে আরো বলেন জান্নাতে মুক্তর মতো প্রাসাদ থাকবে যার উচ্চতা হবে ৩০ মাইল এবং তার প্রত্যেক কিনারে বা প্রত্যেক কোনায় জান্নাতি ব্যক্তির একটি পরিবার থাকবে যা অন্যরা দেখতে পারবে না দুনিয়ার বাড়ি কিংবা প্রাসাদ কিংবা বাসার সাথে আপনি জান্নাতের যে বাসস্থান আপনি লাভ করবেন সেটা নির্মাণের একটি মৌলিক পার্থক্য আপনি লক্ষ্য করতে পারেন দুনিয়াতে যখন আপনি একটি বাড়ি তৈরি করবেন এই আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে শ্রম দিতে হবে কিন্তু এরপরও কোন নিশ্চয়তা নেই এই বাড়ি আপনি থাকতে পারবেন কিনা হয়তো সেই বাড়িটি ভেঙে যেতে পারে কিংবা যে ব্যক্তি এই বাসস্থান নির্মাণ করছে সে নিজেই মারা যেতে পারে কিন্তু জান্নাতের এই বাড়ি এটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা কাজেই আপনি অবশ্যই চাইবেন কিভাবে আমরা নিজেদের এই স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করতে পারি কিভাবে জান্নাতের প্রাসাদের সংখ্যা বৃদ্ধি করতে পারি এর কোন উপায় আছে কি উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই প্রথমত যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ খুশি করার জন্য একটি মসজিদ নির্মাণ করেন আল্লাহ সুবাহ জান্নাতে আপনার জন্য একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন এবং দ্বিতীয় উপায় হচ্ছে রাসুল্লাহ সাল্লা আল্লাম বলেছেন কোন একজন ব্যক্তি যদি দৈনিক বারোর আকায়াত সুন সাল্লাত আদায় করে আল্লাহ তার জন্য জানি সেই ফরজ সালাতের পরে দুই রাকাত মাগরিবের পরে দুই রাকাত এবং ঈশার পরে দুই রাকাত সুন্না সালাত এভাবে দৈনিক বারো রাকাত সালাদ যদি কোন একজন ব্যক্তি আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি মহল নির্মাণ হয়ে যাবে পার্থক্যটা দেখুন দুনিয়াতে একটি বাড়ি নির্মাণ করতে আপনাকে বছরের পর বছর কষ্ট করতে হবে অথচ জান্নাতে যেখানে আপনার স্থায়ী নিবাস স্থায়ী সম্পত্তি সেখানে আপনি করতে শুধুমাত্র দৈনিক বারো রকাজ করার মাধ্যমে কাজে আমাদের অবশ্যই উচিত এই অসাধারণ প্রস্তাবটিকে গ্রহণ করা আমরা আল্লাহ সুবু আহম আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেন জান্নাতি স্ত্রীদের প্রসঙ্গে আলোচনা করা যাক আপনি যখন জান্নাতে আপনার রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে একটি দৃশ্য আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল আপনার জান্নাতের স্ত্রী আপনার সামনে দাঁড়িয়েছিলেন তিনি আপনার দিকে তাকিয়ে হাসছেন আপনার পা যেন জান্নাতের জমিনে আটকে গেল আপনি তার রূপে মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি আপনার জান্নাতের স্ত্রী হন কি দুনিয়ার স্ত্রী হন না কেন উভয় ক্ষেত্রেই তারা হবেন অপরূপ সুন্দরী আপনি দেখতে থাকবেন তার রূপে মুগ্ধ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকবেন এমন সৌন্দর্য এমন রূপ যা পৃথিবীর কোন কিছুর সাথে তুলনা করা যায় না আল্লাহ তিনি বলেছেন আমি তাদেরকে বানিয়েছি হুরদেরকে বানিয়েছি বানানোর মতো করে আমি তাদেরকে চির কুমারী করে রেখেছি তারা হবে সমবয়সের প্রেম সোহাগিনী আল্লাহ অন্যত্রী বা জান্নাত সম্পর্কে লিখতে গিয়ে একজন আলেম কিনি বলেছেন একজন মানুষ তার জান্নাতির স্ত্রীর রূপে মুগ্ধ হয়ে চল্লিশ বছর পর্যন্ত তার দিকে অপলক পলকহীন তাকিয়ে থাকবে এবং এই সুন্দরীরা তারা সৌন্দর্য এই কারণে লাভ করেনি যে দুনিয়াতে কোন একটি ঘোষণা করেছে বরং এখানে আল্লাহ তাদেরকে সুন্দর বলেছেন এবং এটাই আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট তারা কত সৌন্দর্য মন্ডিত হবেন আল্লাহ সুবহান সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ সুন্দর বর্ণনা করেছেন তখন বুঝতেই পারছেন তাদের এই সৌন্দর্য নিয়ে আর কোন সন্দেহ থাকতে পারে না সংশয় থাকতে পারে না এই অসাধারণ সৌন্দর্য আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় রাসুদুল্লাহ তিনি আমাদেরকে সেই নারীর মাথার দোপাটটা এই পৃথিবী এবং তার উপরে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হতো চিন্তা করে দেখুন জান্নাতের একজন নারী যদি শুধুমাত্র এই দুনিয়াতে উকি মারত তাহলে আসমান এবং জমিন মধ্যবর্তী স্থান আলোকিত হয়ে যেত সূর্য যা থেকে আমরা আলো লাভ করি আলোকিত হয় সেই সূর্য আমাদের অবস্থিত অনেক দূরে থাকা সত্ত্বেও সেটা পৃথিবীকে আলোকিত করে কিন্তু যদি আমরা সৌরজগতের বাইরে চলে যাই সেখানে দেখব এই সূর্যের কোন আলো সেখানে পৌঁছায় না কিন্তু জান্নাতের একজন নারী তার নিজস্ব আলো দিয়ে আসমান এবং জমিন এর মধ্যবর্তিত সমস্ত স্থানকে তিনি আলোকিত করে ফেলতে পারবেন নূর কল্পনা করুন তার অসাধারণ সৌন্দর্যের কথা এবং তার মাথার এক টুকরো কাপড় এই দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর থেকে উত্তম একবার রাসিদুল্লাহ সাল্লাম একটি কাপড় উপহার হিসেবে পেলেন এবং সেই কাপড়টি খুবই সুন্দর ছিল এবং যার কারণে সাহাবার্দহু তারা বারবার সেটা ছুঁয়ে দেখতে যাচ্ছিলেন এবং রাসিদুল্লাহ সাল্লাম সেটা দেখে তাদেরকে বললেন যে মনে হচ্ছে এই কাপড়টা দেখে তোমরা সবাই খুব মুগ্ধ তিনি বললেন জেনে রাখো জাননাতে সাহাযিনের রুমাল এর থেকে উত্তম অর্থাৎ জান্নাতের সবকিছু সবকিছু এই পৃথিবীর থেকে বহু উত্তম হবে এবং জান্নাতের নারীদেরকে আমরা যেভাবে জানলাম তারা বিশেষভাবে তৈরি ঠিক তেমনি ভাবে জান্নাতের পুরুষরাও হবেন বিশেষভাবে তৈরি এবং বর্ণিত আছে জাননাতে আমাদের উচ্চতা হবে আদম আলা ইউসুফ আলহামের মতো এবং আমাদের ইসা আলাই সমসা আলাহিস্লামের বয়স ছিল তেত্রিশ বছর এবং সেটাই হবে প্রত্যেক জান্নাতি ব্যক্তির বয়স এবং জান্নাতে পুরুষদের শক্তি সামর্থ্য হবে অনেক বেশি ত্রিমিজিতে বর্ণিত একটি হাদিসে আসুলাম বলেছেন জান্নাতে একদিন পুরুষের শক্তি হবে পৃথিবীর একশো জন পুরুষের সমান সুতরাং জান্নাতের সবকিছুই বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হবে হতে পারে সেটা পরিমাণের দিক থেকে কিংবা গুণগত মান উভয় দিক থেকেই এবং হুরদের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আল্লাহওয়ালা তিনি বলছেন এরা যেন এক একটি প্রবাল এবং পদ্ম রাসুল্লাহ সাল্লা বলেছেন জাননাতে নারীদের অস্থি তাদের কাপড়ের ভেতর দিয়ে দেখা যাবে এবং এই বিষয়টা যখন আমরা হাদিস থেকে শুনি যখন আমরা নিজেরা কল্পনা করতে যাই যে নারীদের তাদের ভেতর দিয়ে দেখা যাবে তখন অনেকের কাছে এটা মনে হয় যে এটা আসলে কিভাবে সম্ভব আমরা কল্পনা করতে পারি না এবং এটা সৌন্দর্যেরই বা কি কারণ হতে পারে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে রাসুল্লাহ সাল্লাহাম সেভাবে বর্ণনা করেছেন যেভাবে তিনি দেখে এসেছেন আপনার প্রাসাদের সামনে দাঁড়িয়েছিলেন আপনার স্ত্রীকে দেখে আপনি সেখানে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পলক্ষীণ কাটিয়ে দিয়েছেন বহু বছর এবারে আপনি আপনার প্রাসাদে প্রবেশ করেছেন এবং এই প্রাসাদে প্রবেশ করার পর আপনি যা দেখছেন সবকিছুই আপনার কাছে নতুন মনে হচ্ছে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা এটাকে তুলনা করতে পারি আমরা একটি শিশুর সাথে একটি শিশুর ক্ষেত্রে দুনিয়াতে আমরা কি দেখতে পাই শিশু যা দেখে সবকিছুই তার কাছে নতুন এবং তাতে এসে মজা পায় পলক্ষী চোখ বড় বড় করে থেকেই থাকে একইভাবে আপনিও যখন জান্নাতে প্রবেশ করেছেন আপনার প্রাসাদে প্রবেশ করার পর জান্নাতের আসবাবপত্র ফার্নিচার দেখে আপনি অভিভূত হয়ে যাবেন এক ঘর থেকে আরেক ঘরে যাবেন এবং বলে উঠবেন আল্লাহামদুল্লাহ আল্লা সুখান তিনি বলেছেন তাতে থাকবে সুসজ্জিত উঁচু উঁচু আসন সাজানো থাকবে নানান ধরনের পানপাত্র আরামায়সের জন্য থাকবে সারি সারি গালিচা এবং রেশমের বালিশ জান্নাতের এই আসবাবপত্রগুলো এটা এমনভাবে সাজানো থাকবে এই সাজানোটাও হবে একটা সৌন্দর্য অসাধারণ একটি ব্যবস্থা ইন্টেরিয়র ডিজাইন ফার্নিচারগুলো যেভাবে সাজিয়ে রাখা হয়েছে সেটাই আপনাকে মুগ্ধ করে দেবে কল্পনা করুন একজন ফেরেস্তা তাকে শুধুমাত্র এই কাজের জন্য নিয়োগ দেওয়া হবে যে তিনি আপনার বাড়ির আসবাবপত্রগুলো কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় সেই ব্যাপারে হবে তিনি পারদর্শী এবং এই অসাধারণ ফার্নিচারগুলো কেনার জন্য আপনাকে কষ্ট করতে হবে না দুনিয়ার মতো আপনার স্ত্রীকে সাথে নিয়ে মার্কেটে ঘুরতে হবে না বরং এই সব কিছুই আপনার জন্য আগে থেকেই তৈরি করে রাখা আছে আপনার সাথে আপনার স্ত্রীও সেই সব আসবাবপত্রের অসাধারণ সাজসজ্জা কারুকাজ বিন্যাস দেখে অভিভূত হয়ে পড়বেন এবং হয়তো আপনাদের মনে পড়তে পারে দুনিয়াতে আপনাদের সেই সাজানো ঘরের কথা এবং সেই সুন্দর ঘরের সাথে তুলনা করতে গিয়ে জানাতে তুলনা করতে গিয়ে আপনারা বুঝতে পারবেন যে জান্নাত আসলে অতুলনীয় এক স্থান আরো বলেছেন তারা এবং তাদের সঙ্গিনীরা বসে থাকবে আল্লাহ সুবাহ অন্যত্র আরো বলছেন তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব আল্লা সহমতালা এমন হুরদের সাথে আমাদের বিবাহ আবদ্ধ করে দেবেন যারা হবে বড় বড় আয়তলোচনা সৌন্দর্যমণ্ডিত চক্ষু বিশিষ্ট সুতরাং সেই সৌন্দর্যমন্ডিত গালিজার উপর হেলান দিয়ে বসে যখন আপনি বিশ্রাম নিচ্ছেন সেখানে বসে থাকাটাও হবে আপনার জন্য একটি আনন্দের কারণ আপনি শুধুমাত্র সেখানে বসেই কয়েক মাস কাটিয়ে দিতে পারেন এবং যখন আমি বলছি আপনি শুধুমাত্র বিশ্রাম নেওয়ার জন্য বসে বসে মাসের পর মাস কাটিয়ে দিবেন এটা কিন্তু আসলে মোটেও অতিরঞ্জিত কোন বর্ণনা নয় কারণ জান্নাতে আপনার কোন তাড়াহুড়ো থাকবে না কোনো কাজের চাপ থাকবে না মিটিং থাকবে না সময়ের কোন চিন্তা থাকবে না আপনার সময় হবে অফুরন্ত আপনার হাতে প্রচুর সময় কাজে আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন পাপড়িগুলো দেখলেন বছরের পর বছর আপনার চলে গেল কারণ আপনার সেখানে কোনো কাজ করতে হবে না কোন তাড়াহুড়া থাকবে না জান্নাতে আপনার হাতে থাকবে অফুরন্ত সময় আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন কাজে আপনি এবং আপনার স্ত্রী জান্নাদের সেই হেলান দেওয়া সুসজ্জিত আসনের উপর বসে সেই গালিচার উপর বসে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছেন এবং আপনারা হয়তো গল্প করছেন আপনাদের কবরের সময় নিয়ে কিয়ামত দিবস কেমন কাটলো সেগুলো নিয়ে আপনারা গল্প করছেন তখন আপনার স্ত্রী হয়তো আপনাকে বলে উঠলেন চলো আমাদের অন্যান্য সম্পত্তিগুলো দেখে আসি আল্লাহ সুখ আমাদেরকে আর কি কি নিয়ে দিয়েছেন চলো আমরা দেখে আসি আপনি তখন হয়তো বলছেন যে না আমি এখনো আসলে এই সুন্দর কালিচা থেকে উঠতে চাই না আপনি হয়তো বলছেন যে না এত সুন্দর আপনাকে বলবেন দেখো আমাকে নিয়ে আপনার স্ত্রীর কথা শুনে আপনার দুজন বের হয়ে গেলেন আপনাদের জান্নাতের বাগানগুলো দেখার জন্য কেমন হবে আপনাদের সেই জান্নাতের বাগান জান্নাতের সর্বনিম্ন স্তরে যে ব্যক্তি থাকবে আল্লাহমতাল্লাহ তাকে এই পৃথিবীর দশ গুণ পরিমাণ জায়গা দিবেন আর যদি আমরা সবচেয়ে উঁচু স্তরের কথা বলি তাহলে আমাদের মনে হয় যে মাইল এককের দূরত্ব হিসাব না করে আমাদেরকে আলো প্রতি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে আলোক বড় একক হিসাব করতে হবে জান্নাতের এক স্তরের সাথে আর স্তরের পার্থক্য হবে এতটাই বিশাল আপনি এবং আপনার স্ত্রী এখন ঘুরতে বের হয়েছেন জান্নাত ঘুরে দেখবেন ঘুরে বেড়ানোর আগে আপনার ইচ্ছা হলো হালকা কিছু খেয়ে নেবেন কিছু পান করবেন অবাক ব্যাপার যখন আপনার মনে এসেছে তারা আপ্যায়ন করছে এবং সেই কিশোরদের দেখে তাদের হাসি তাদের ব্যবহার তাদের আপ্যায়নে আপনি মুক্ত হয়ে যাবেন ইবনে গাসির রহমান বলেছেন জান্নাতিদের খাবার পরিবেশন করবে কিশোরেরা তারা চিরকাল থাকবে তাদের বয়স বৃদ্ধিপ্রাপ্ত হবে না এবং আপনি দেখছেন তাদের সংখ্যায় অনেক আপনার সেবায় তারা নিয়োজিত এবং তারা উৎসাহের সাথে আপনার খেদমতি নিয়োজিত এবং আপনাকে সাহায্য করার জন্য তারা উপস্থিত তাদের চেহারা জান্নাতি সৌন্দর্য চেহারা উজ্জ্বল্য এবং তারা সদ হাস্যরত তাদের পরনের পোশাক অসাধারণ সবগুলো দেখে আপনার মনে হবে এরা যেন এক একটি ছড়ানো ছিটানো মুক্ত দানা ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা চিরকাল কিশোর থাকবে যখন তুমি এদের দিকে তাকাবে মনে হবে এরা বুঝি কতিপয় ছড়ানো ছিটানো মুক্ত কাজে জাননাতে সকল স্থানে আপনার খেদ জন্য নিয়োজিত থাকবেন খাদে মানে আপনাকে নিজে কোনো কাজ করতে হবে না আপনার স্ত্রীকে কোনো কাজ করতে হবে না দুনিয়ার মতো তাকে রান্নাঘর পরিষ্কার করতে হবে না আসবাবপত্র আপনারা শুধু জান্নাতে উপভোগ করবেন এবং উপভোগ করার জন্যই আপনারা এখন জান্নাতে আপনারা পান করবেন হালকা কিছু পানীয় এবং খাওয়ার পর আপনারা বের হয়ে যাবেন জান্নাত ঘুরে দেখার জন্য আপনি এবং আপনার স্ত্রী এবারে বের হয়ে পড়েছেন জান্নাত সফর করবেন হতে পারে আপনারা বিভিন্ন স্থানগুলো ঘুরে দেখার জন্য সাথে একজন গাইড রাখলেন যিনি আপনাকে আপনার এই বিশাল সম্পত্তি ঘুরে দেখাবেন আপনার থেকে হয়েছেন আপনার আপনার সাথে। আপনি বুঝতে পারছেন নাকে একটা অসাধারণ সুবাস এসে লাগলো এত অসাধারণ সেই সুবাস যেটা আপনাকে প্রায় পাগল করে দিচ্ছে আপনি অবাক হয়ে ভাবছেন এই সুগন্ধ কোথা থেকে আসছে আপনি সেই সুঘ্রাণের উৎস খুঁজতে গিয়ে যখন নিচে তাকালেন দেখতে পেলেন জান্নাতের এই মাটি থেকে সেই সুঘান আসছে আপনি সেই মাটি হাতে নিলেন এবং দেখতে পেলেন এই জান্নাতের মাটি হচ্ছে বিশুদ্ধ পিওর সাদা মেশকের তৈরি আপনার তখন মনে হবে হয়তো আপনার জন্যই এই মাটি বিশেষ বিশেষভাবে নির্মিত কিন্তু না আপনি যখন বাইরে বের হলেন দেখতে পেলেন পুরো জান্নাতে মাটি হচ্ছে সাদা পিওর মেশকের তৈরি বুখারির বর্ণনায় রাসদুল্লাহ সাল্লা বলেছেন এবং তার মাটি হবে মেসকে এরপর আপনি যখন ঘুরতে বের হয়েছেন আপনার কানে পানির আওয়াজ ভেসে আসলো আপনি আপনার গাইডকে জিজ্ঞাসা করলেন কিসের আওয়াজ শুনতে পাচ্ছি সে বলবে এটা হচ্ছে আপনার নদী যা আপনার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আপনি সেই স্বচ্ছ পানির নদীর কাছে গেলেন সেখান থেকে পানি পান করলেন এবং সাথে সাথে আপনি উপলব্ধি করলেন যে এই পানি দুনিয়ার পানি থেকে সম্পূর্ণ ভিন্ন কাজেই এর অসাধারণ স্বাদে মুগ্ধ হয়ে আপনি সেখানে বসে কাপের পর কাপ পানি পান করতে থাকলেন লক্ষণীয় জান্নাতে যখন আপনি পানি পান করবেন এটা কিন্তু আপনি তৃষ্ণা জান্নাতে প্রবেশ করার পূর্বেই এমন এক পানীয় পান করে এসেছে যার পর আর তার কোনো দিন তৃষ্ণা পাবে না সেটা কি ছিল সেটা ছিল হাসরের ময়দানে আল হাউজ আল কাউসারের পানি আপনারা জানেন তিয়ামতের দিন আল কাউসারের যেই নদী রাসুল্লাহ সাল্লাহ লাভ করেছেন আল কাউসার নামে যে নদীটি আল্লাহ তাকে সেই পানি পরিবেশন করার জন্য দাঁড়িয়ে থাকবেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাম তিনি তার উন্মতদের জন্য তাকে যারা অনুসরণ করেছে ভালোবেসেছে তাদের জন্য তিনি সেখানে অপেক্ষায় থাকবেন নিজ হাতে পানি ঢেলে দিবেন নিজ হাতে পরিবেশন করবেন ভাবতে পারেন অপেক্ষা করছেন আপনি যদি একজন এবং আপনার জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম সাফায়াতের প্রার্থনা করেন রাসুল্লাহ সাল্লাহাম আপনাকে ডেকে নিয়ে আল হাউজ কাউসার থেকে পানি পান করাবেন বলবেন এসো পান করো আর সেই এক কাপ পানি অনন্তকালের জন্য আপনার যাবতীয় তৃষ্ণাকে দূর করে দেবে এরপর আপনি আর জান্নাতের এই লোকেরা আমরা দেখতে পেলাম তারা পান করছে কেন জান্নাতিরা খাওয়া দাওয়া করবে পান করবে শুধুমাত্র উপভোগ করার জন্য আনন্দের জন্য তাদের ক্ষুদানি বৃত্তির জন্য খাবারের প্রয়োজন হবে না তৃষ্ণা মেটানোর জন্য তারা পান করবেন না শুধুমাত্র উপভোগ এবং আনন্দ করার জন্য এবং এত পানি যা আপনার পানীয় যা আপনি পান করবেন সেটা কিন্তু আপনার দেহে জমে থাকবে না ঘাম হিসেবে বের হয়ে যাবে এবং এই ঘামের সুঘ্রাণ হবে মেশকের মতো অর্থাৎ এটা যেন আরেকটা পারফিউমের মতো কোনো বর্ধ পদার্থ হিসেবে আপনার দেহ থেকে বের হয়ে আসবে না এবং আপনি যখন আপনার স্ত্রীর সাথে ঘুরতে বের হয়েছেন সেই নদী থেকে আমরা বলছিলাম কাপের পর কাপ পানি পান করে যাচ্ছেন আপনার গায়ের এসে আপনাকে বলল যে আপনার আরো নদী আছে যেটা কিনা এর থেকে উত্তম আপনি তখন সেই নদীর কাছে আপনি আপনার স্ত্রী আর গাইড মিলে ভ্রমণ পরিকল্পনা করবেন সেই নদীর কাছে যাবেন বিভিন্ন সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার মাইল পাড়ি দেয় কেউ যায় নায়াগ্রা জলপ্রপত দেখতে কেউ যায় গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে কিংবা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত স্থানে এবারে আপনি আছেন আপনার স্ত্রীর সাথে জান্নাতে এবং আপনারা যাচ্ছেন সেই রকম অসাধারণ এক জান্নাতের নদী দেখতে আপনার গাইড আপনাকে বলেছেন এই নদীটি হবে এই নদীটি হবে আগের থেকে উত্তম এবং জান্নাতের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে এটা যে অসাধারণ হবে সেটা নিয়ে আসলে কোনো অবকাশ নেই আপনি আপনার ইচ্ছা বাহন বেছে নিতে পারেন ইচ্ছা হলে আপনি ধীরগতির বাহনে যাবেন যাতে আশেপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আপনি যেতে পারেন অথবা ইচ্ছা হলে আপনি দ্রুত গতির বাহনে যেতে পারেন আপনি যখন সেখানে পৌঁছাবেন দেখতে পাবেন আল্লাহ সুত আপনাকে যে দ্বিতীয় নদীটি দান করেছেন সেটা হচ্ছে দুধের নদী এবং আপনি পান করার সাথে সাথে বুঝতে পারবেন এই দুধ এটা পৃথিবীর দুধের মতো নয় আপনি এবং আপনার স্ত্রী সেখান থেকে পান করতেই থাকবেন তখন আপনার গায়ের এসে আপনাকে বলবে যে আপনার আরো একটি নদী রয়েছে যেটা এর থেকে উত্তম আপনারা কল্পনা করতে পারেন যখন একজন ব্যক্তি প্রথম সমুদ্র দেখে তার অনুভূতির সামনে সমুদ্রের সামনে দাঁড়িয়ে তার কেমন অনুভূতি হয় কিংবা নদী পালতোলা নৌকা ঢেউ এই প্রাকৃতিক দৃশ্যগুলো দুনিয়ার এই দৃশ্যগুলো আমাদের নয়নকে জুড়িয়ে দেয় তাহলে চিন্তা করুন যখন আপনি জান্নাতের নদীগুলোর সামনে দাঁড়িয়ে আছেন সেই অনুভূতি কত চমৎকার সেই দৃশ্য কত চমৎকার এবং এখন আপনার গাইড এসে আপনাকে বলছেন যে এর থেকে উত্তম আরেকটি নদী রয়েছে চলুন সেখানে আপনাকে নিয়ে যাই এবারে আপনি আপনার স্ত্রীর সাথে এসে উপস্থিত হয়েছে তৃতীয় যে নদীটি আল্লাহ মোহামতাল আপনাকে দান করেছেন তার সামনে আপনি দেখতে পাচ্ছেন এই নদী এর পানি হচ্ছে মধু মধুর নদী আপনি সেই মধু পান করবেন এবং এরপর আপনি আপনার শেষ নদীটির সাথে যাবেন এরপর আপনি আপনার চতুর্থ এবং শেষ নদীটির কাছে যাবেন এই নদীটি হবে সুধার নদী সুধা সুধা মানে আমরা জানি সুধা মানে হচ্ছে মদ কিন্তু মদ শব্দটা শুনতে অনেক সময় খারাপ শোনায় এ কারণে আমরা বলছি যে এটা হচ্ছে সুধার নদী কিন্তু এই মদের নদী এটা হবে ভিন্ন রকমও এখানে আপনি মদের ক্ষতিকর গুলো থেকে মুক্ত এটা নির্মাণ করা হয়েছে শুধুমাত্র আপনাকে আনন্দ দেওয়ার জন্য মদের যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া মাদকতা মাথা ব্যথা ঝিমঝিম ভাব অনুভূত হওয়া এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হবে এই নদী কারণ জান্নাতের এই সুধা জান্নাতের এই পানীয় দুনিয়ার মদের মতো নাপাক বা ক্ষতিকর হবে না এটা হবে সম্পূর্ণ বিশুদ্ধ পিওর আপনি সেখানে কিছুক্ষণ কাটিয়ে দিবেন সেই সুধার নদী থেকে পান করার জন্য যার কথা আপনি কুরআনে শুনিয়ে এসেছেন এবারে আপনি যাচ্ছেন জান্নাতের ঝর্ণা দেখার জন্য আল্লাহ সুমাত বলে দিয়েছেন فِيهَا أَنْهَا غُم مَِّا إِن غَيرِ آسِْز وَأَنْهَا رُمِّ اللَبَنِلَمَتَغَيَْرُ قَعمُه وَأَنْهَا رُم مِنْ خَمْرِ اللذَّةِ للِشَّارِبِ وَأَنْهَاارُم مِن عَسَلِم مُ যারা ভয় করে তাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ঝর্ণা রয়েছে রয়েছে দুধের এমন কিছু ঝর্ণা দ্বারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না রয়েছে পানকারীদের জন্য সুধার ঝর্ণা সুধার নহর সমূহ রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা আপনার গাইড আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কি যাবেন সেই ঝর্নাগুলো দেখতে আপনি বলবেন হ্যাঁ চলো অবশ্যই কিন্তু সে বলবে তার থেকে ভালো একটা বিষয় রয়েছে চলুন সেটা আগে দেখে আসি চলুন রাসুল উল্লাহ সাল্লু আলিয়াকে যেই নদীটি দেয়া হয়েছে সেটা আগে দেখে আসে এবং আমরা বলেছি সেটাই হচ্ছে আল কাউসার নামক নদী আপনি হয়তো অবাক হয়ে জিজ্ঞাসা করছেন রাসুল্লাহ সাল্লাহিস্লামের সেই নদীকে দেখতে আমিও যেতে পারব উত্তরে বলা হবে হ্যাঁ অবশ্যই আপনি যদি সাল্লা হয়ে থাকেন তাহলে অবশ্যই কারণ সেটাই হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নদী এবং তার উৎপত্তি স্থল হচ্ছে আল্লাহ সাল তাল্লাহ আরস সই বুখারির বর্ণনায় রাসুল্লাহ সাল্লা বলেছেন মিরাজের রাত্রে যখন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হয় আমি দেখতে পাই একটি নদী যার পাশে রয়েছে আমি মুক্তি জিজ্ঞাসা করলাম এবং এর মাটি হচ্ছে চিন্তা করুন এমন এক নদী যার মাটি পর্যন্ত মেসকের তৈরি এবং যখন আপনারা এখানে আমাদের আলোচনায় শুনতে পাচ্ছেন যে আপনাদের সফরে একজন গাইড থাকবে আপনারা হয়তো মনে করছেন যে এটা আমার কল্পনা বা নিয়ে বলছি কিন্তু দেখতে পাচ্ছি তার সাথে একজন আসলে আপনার গাইড থাকাতে কোন সমস্যা নেই এবং জান্নাতে সবসময় আপনাকে আপ্যায়ন করা হবে খেদমত করা হবে আপনার প্রাসাদের ভেতরে কিংবা প্রাসাদের বাইরে ঘরের ভেতরে কিংবা ঘরের বাইরে সময়। আপনার খেদ নিয়োজিত থাকবে বিভিন্ন লোক আপনি আপনার গাইডের সাথে আলকাউসারে গেলেন এখন সেখান থেকে পান করবেন আপনার এই পুরো ভ্রমণটা অসাধারণ কাটছে হঠাৎ করে আপনি আবিষ্কার করলেন এত সুন্দর আপনার কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না সবকিছুই আপনি বিনামূল্যে সম্পূর্ণ ফ্রি করতে পারছেন এই নদীগুলো ঘুরে আসতে আসতে এই ভ্রমণ শেষ করতে আপনার হয়তো বছরের পর বছর সময় লেগে গেল এবারে আপনি পরিকল্পনা করছেন জান্নাতের সেই ঝর্ণাগুলো দেখতে বের হবেন যে ঝর্ণাগুলোর নাম আপনি দুনিয়াতে শুনেছেন কেন কারণ আপনি কুরআন পড়তেন এবং কুরআনে আল্লা সুহান তালা সেই ঝর্ণাগুলোর নাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন তেমনি একটি ঝর্ণা হচ্ছে সালসাবিল আরেকটি ঝর্ণা হচ্ছে কাপুরের ঝর্ণা করপুরের তৈরি ঝর্ণা আপনি সেই ঝর্ণা দেখতে এবার বের হতে চাইবেন আল্লাহ সুতাল বলে দিয়েছেন নিঃসন্দেহে যারা সৎ তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কাপুর বা কর্পূর মেশানো থাকবে এই কর্পূর মেশানোর পানি হবে প্রবাহ এক ঝর্ণা যার প্রবাহ থেকে আল্লাহ নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে তারা যেদিকে যখন ইচ্ছা সেই ঝর্ণাকে প্রবাহিত করে নেবে আপনি সেখানে সেই ঝর্ণায় গেলেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পেলেন যে অন্যান্য মুসলিমরাও সেখান থেকে পানীয় পান করছেন সেখানে গিয়ে আপনি তাদের সাথে আলোচনা করলেন গল্প করলেন সুরা পান করলেন এরপর আপনি নতুন আরেকটি গন্তব্যের দিকে রওনা হয়ে গেলেন আল্লাহ মোহাম্মত আল্লাহ এই সম্পর্কে বলছেন নিঃসন্দেহে নেককার লোকেরা নিয়ামতে থাকবে এরা সুসজ্জিত আসনে বসে সব অবলোকন করতে থাকবে এদের চেহারায় নিয়ামতের সজীবতা তুমি দেখতে পারবে এদের চেহারায় নিয়ামতের সজীবতা তুমি চিনতে পারবে ছিপি আটা বতল থেকে এদেরকে সেই দিন বিশুদ্ধতম পানীয় পান করানো হবে কস্তুরি সুগন্ধ দিয়ে যার মুখ বন্ধ করা আছে এবং এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্যই তো প্রতিযোগিতা করা উচিত আল্লাহ মহানা বলছেন যে এর জন্যই সমস্ত প্রতিযোগিতার প্রতিযোগিতা করা উচিত সেখানে এমন এক সুরা পান করানো হবে যার সাথে মেশানো থাকবে জানজাবিল তাতে রয়েছে এক অমিয় ঝর্ণা যার নাম হচ্ছে সালসাবিল জান্নাদের জান্নাতের এই ঝর্ণাধারা গুলো আপনি দেখলেন একের পর এক ঝরণা দেখতে লাগলেন এবং বছরের পর বছর আপনার অতিবাহিত হয়ে গেল এত দিন পর হঠাৎ আপনি খেয়াল করলেন জান্নাতে কোনো চাঁদ দেখতে পাচ্ছি না কোনো সূর্য নেই রাতও নেই দিনও নেই কাজে জাননাতে যেহেতু দিন রাত থাকবে না সেখানে ঋতুর আবর্তন থাকবে না গ্রীষ্ম শীত বসন্ত এইভাবে ঋতুগুলো পরিবর্তন হবে না তখন আপনি চিন্তা করতে লাগলেন যে জান্নাতের একটি দিন তাহলে কত বড় কখনো কি রাত হবে না আদৌ কি কোনো রাত হবে না এবারে আপনি বুঝতে পারবেন আরে আমার তো ঘুমিয়ে আসছে না দুনিয়াতে আমাদের যখন আমরা ক্লান্তি অনুভব করি আমাদের ঘুমানোর প্রয়োজন হয় জান্নাতে আপনি হচ্ছে উপভোগ করবেন কোনো ক্লান্তি থাকবে না আপনার প্রয়োজন হবে না। সেখানে সব সময় আলোকিত থাকবে কিন্তু জান্নাতে এই দিন রাতের আবর্তন বা এর পার্থক্য আপনি বুঝতে পারবেন আল্লাহ মহাম তাদের আরশ নিস থেকে আসা একটি আলোক রসির মাধ্যমে এবং জান্নাত আমরা বলেছি সব সময় আলোকিত থাকবে আল কর্তুবি তিনি বলেন আলাদা করা যাবে আল্লাহর আরস্যের নিচ থেকে আসা একটি আলো খুশির মাধ্যমে এবং সকাল সন্ধ্যার এই আবর্তন আমরা দেখতে পাই আল্লাহ সাল্লাহ কুরআ বলেছেন সকাল থেকে দুপুর আলাদা করা যাবে আল্লাহ আর নিচ থেকে আসা একটি আলোক্রসির মাধ্যমে জান্নাতে আপনার বাগানের কথা আমরা বলেছি সেই বাগানের গাছগুলো কেমন হবে এবারে আপনি এবং আপনার গাইড বের হয়েছেন জান্নাতের বাগানের সেই বৃক্ষগুলো দেখার জন্য হঠাৎ আপনি এক মস্ত বড় বৃক্ষ দেখতে পেলেন আপনি জানতে পারবেন এটাই হচ্ছে রাসুদুল্লাহ সাল্লাহামের বলা সেই হাদিসের বৃক্ষ যার বর্ণনা আমরা জানি রাসুদুল্লাহ সাল্লাহাম বলেছেন জাননাতে এমন একটি বৃক্ষ থাকবে এমন একটি গাছ থাকবে যা এত বিশাল হবে যে একজন সওয়ারি সেই গাছের ছায়া একশো বছর যাত্রা করতে পারবে এবং আপনি যেখানেই জাননা কেন আপনি নতুন নতুন গাছ দেখতে পাবেন প্রতিটি গাছ আগের থেকে ভিন্ন আরো সৌন্দর্যমণ্ডিত আপনি অবাক হয়ে যাবেন এবং আপনার গাইডকে জিজ্ঞাসা করবেন এখানে তো এমন সব গাছ দেখতে পাচ্ছি যার ডালগুলো স্বর্ণ নির্মিত এমন সব গাছ দেখতে পাচ্ছি যার ডালগুলো কাণ্ড নির্মিত এমন গাছ আমি দেখতে পাচ্ছি যা কাপড় উৎপন্ন করে রয়েছে ফল আপনার গাইড আপনাকে বিশেষ কিছু গাছ দেখাতে নিয়ে বের হবে যেমন সিদ্ধাতুল মুনতাহা রাসুল্লাহ সাল্লা বলেছেন আমাকে যখন মিরাজের রাত্রে সিদ্দরাতুল মুনতাহা নিয়ে যাওয়া হয় আমি দেখতে পাই যে এই গাছের পাতাগুলো বড় বড় যা কিনা অনেকটা হাতির কানের মতো এবং এর ফলগুলো বড় বড় মাটির পাত্রের মতো একবার রাসুল্লাহ নিয়ে কথা বলছিলেন তো একজন লোক তাকে প্রশ্ন করে উঠলেন ইয়া রাসুল্লাহ জান্নাতের কাপড়গুলো কেমন হবে সেটা কি হাতে তৈরি করা হবে নাকি রেডিমেড হবে হাতে বোনা হবে না রেডিমেড তৈরি করা হবে এই প্রশ্ন শুনে আহ সাহাবারা হেসে উঠলেন কারণ তাদের মনে হলো যে এই প্রশ্নটা আসলে অভান্তর একটি প্রশ্ন রাসুল্লা সাল্ল আসলাম বললেন যে তোমরা হাসছ কেন একজন মানুষ যে জানে না সেই কারণে প্রশ্ন করেছে যেন সে জানতে পারে একজন অজ্ঞ মানুষ একজন বিজ্ঞান করেছে বললেন পারে না একজন মানুষ না সে অবশ্যই প্রশ্ন করতে পারে যে জানে তার কাছ থেকে জেনে নিতে পারে তারপর রাসুল্লাহ সাল্লাম সেই মানুষটির প্রশ্নের উত্তরে বললেন জান্নাতের পোশাক জান্নাতের গাছ থেকে উৎপন্ন হবে আপনি এবং আপনার স্ত্রী হয়তো জান্নাতের কোন একটি গাছের নিচে গিয়ে দাঁড়িয়েছেন একটি ফলের দিকে ইঙ্গিত করতে সেটা আপনার জন্য নতুন অসাধারণ সব কাপড় বের করে দেবে আপনি কাপড় সংগ্রহ করতে লাগলেন আপনার পছন্দ মাফিক রুটি মাফিক বিভিন্ন পোশাক আপনি সংগ্রহ করেছেন এবং আপনার স্ত্রী আপনাকে বলছেন যে এটা বেছে নাও বা তিনি নিজেও পছন্দ করছেন এবং হয়তো অনেক কাপড় আপনারা সংগ্রহ করলেন এবার আবার আপনারা পথ চলতে শুরু করবেন এবং আপনাদের এই কাপড় বহন করার জন্য দেখা যাবে আরেকজন খাদেম সে তৈরি আছে এভাবে চলতে চলতে আপনি এবং আপনার স্ত্রী আরেকটি গাছের সামনে এসে দাঁড়িয়েছেন এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কমলা লেবুর গাছ এবং আপনি জান্নাতে আসার পর বিভিন্ন ফল খেয়ে দেখেছেন। কিছুদিন আগেই কমলা লেবু খেয়েছেন আপনার গাইড আপনাকে প্রস্তাব করছেন যে আপনি কি সেই ফলটি আবার খাবেন আপনি বলবেন যে না এটা তো আমি কিছুক্ষণ আগেই খেয়েছি একই ফল আবার কেন খাবো আপনার গাইড আপনাকে আরেকটি কমলা লেবু দিলেন এবং আপনি সেটা খেয়ে দেখলেন যে এটা তো আগেরটার থেকেও আরো সুস্বাদু স্বাদে ভিন্ন আগের কমলা থেকেও এটা বেশি সুস্বাদু প্রতিটি ফল আপনি জানাতে যখন খাবেন পরবর্তী ফল পূর্ববর্তী ফলের থেকে বেশি সুস্বাদু হবে আল্লাহ সুত বলেছেন تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا, قالوا هذا الذي رزقنا مِن قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون যখনই তাদেরকে জান্নাতের একটি ফল দেওয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদেরকে দেওয়া হয়েছিল তাদেরকে মূলত এ ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে দেখুন লক্ষ্য করে এই আয়াতে জান্নাতের বাসিন্দাদের রুচিবোধ কত উচ্চ জান্নাতের বাসিন্দারা অভিযোগ করছেন যে তারা একই ফল দুইবার খাবেন না তারা বলছেন তাদেরকে তো একই ফল আগেও দেওয়া হয়েছিল অথচ তারা যখন পরবর্তী ফলটা গ্রহণ করবেন তারা বুঝতে পারবেন পরবর্তী ফলের স্বাদ আগের ফলের থেকে ভিন্ন এবং আরো উত্তম যতদিন যাচ্ছে তাদের এই খাদ্যের স্বাদ ফলের স্বাদ আরো বৃদ্ধি পাচ্ছে তির্মিজি বর্ণনায় রাসুদুল্লাহ সাল্লা বলেছেন জান্নাতের গাছের কাণ্ড এবং ডালপালা হবে স্বর্ণ নির্মিত আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি জান্নাতে আমার গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারি এবারে চলুন আমরা দেখি কিভাবে একজন ব্যক্তি দুইয়াতে বসে তার জান্নাতে গাছের সংখ্যা বৃদ্ধি করতে পারে রাসুদুল্লাহ সাল্লাহাম আল ইসরাওয়াল মিরাজে ইব্রাহিম আল্লামের সাথে সাক্ষাৎ করেছেন আমরা জানি ইব্রাহিমের পিতা পিতা এবং সবচেয়ে ভালো বিষয়গুলো চেয়েছেন এবং যদিও ইব্রাহিম আলাহিসাল্লাম আজ থেকে বহু বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এরপরও তিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মাকে সাহায্য করতে চেয়েছিলেন এবং যখন মোহাম্মদ সাল্লাহাম জাননাতে গিয়েছিলেন তিনি তার অভিজ্ঞতা থেকে সাহায্য করেছেন তিনি বলেছেন বিশাল এবং জান্নাতের গাছ হচ্ছে কাদের ইব্রাহিম আল্লাহ যেই সুসংবাদ আমাদেরকে পৌঁছে দিয়েছেন সেই অনুসারে যদি আপনি দুনিয়াতে বসে জান্নাতে বৃক্ষরোপণ করতে চান শুধু এই কথাগুলি বলতে হবে জান্নাতের বৃক্ষ লাভ করতে পারেন কেননা এই দুনিয়াটাই হচ্ছে জান্নতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার স্থান আর একটি হাদিস থেকে আমরা জানতে পারি যদি আপনি চান জান্নাতের মূল্যবান ধন সম্পত্তির ভান্ডার ধন সম্পত্তি যদি আপনি চান তাহলে আপনাকে বলতে হবে ইল্লা এবং জান্নাতের ঝর্ণা দেখেছেন নদী দেখেছেন বিভিন্ন স্থান ঘুরে বেরিয়েছেন জান্নাতের পশু পাখিরা কেমন হবে যখন কাউসার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল সেই নদীটি সম্পর্কে তিনি বলেছেন যে এটা হচ্ছে এমন একটি নদী যা আল্লাহ আমাকে দিয়েছেন যার পানি দুধের চেয়েও সাদা এবং স্বাদ মধুর চেয়ে মিষ্টি এবং সেই নদী থেকে পান করবে এমন সব পাখি যাদের গলা হচ্ছে উটের গলার মতো যারা সেই পাখি গুলোকে খাবে তারা আরো বেশি আনন্দে থাকবে আল্লাহ সুহানে বলেছেন এবং সম্মত পাখির মাংস নিয়ে যেখানে আল্লাহ জান্নাতের জন্যই আপনি জান্নাতে একটি পাখি উঠতে দেখবেন এবং সেটা হয়তো আপনার পছন্দ হয়ে গেল তার দিকে শুধুমাত্র নির্দেশ করার সাথে সাথে সেটা আপনার জন্য প্রস্তুত অবস্থায় খাবার হিসেবে আপনার সামনে পরিবেশন করা হবে চুলা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না রান্না গরম হওয়ার জন্য সময় লাগবে না যখন চাইবেন তখনই পেয়ে যাবেন সুতরাং আপনি এবং আপনার স্ত্রী ঘুরে ঘুরে বিভিন্ন খাবার চেখে দেখছেন আল্লাহ আপনাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেটা দেখছেন এবং বুঝতে পারছেন যে আল্লাহ সুহামতাল্লাহ দেওয়া এই পুরস্কার কোনদিন শেষ হবে না শেষ হচ্ছে না কাজেই ঘুরে ঘুরে এবারে আপনি আপনার প্রাসাদে ফিরে গেলেন বিশ্রাম নিবেন নিজেদেরকে উপভোগ করবেন এবং চিন্তা করে দেখুন যে সর্বনিম্ন স্তর যেটা জানাতে একজন ব্যক্তি লাভ করবে সেটা যদি দুনিয়ার দশগুণ পরিমাণ হতে পারে তাহলে একটা মানুষের তার নিজের ব্যক্তিগত সম্পদ দেখতে কত দীর্ঘ সময় লাগতে পারে বছরের পর বছর আমরা উদাহরণ হিসেবে কল্পনা করতে পারি দুনিয়াতে আমরা যে শহরে বাস করি দেশের কথা না হয় আমরা বাদই দিলাম শুধুমাত্র সেই শহরের কতটুকু অংশ আপনি নিজে ঘুরে দেখেছেন আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আপনি আপনার শহরের পঁচিশ জায়গাও ঘুরে দেখে নিন কিছু স্থান আপনি ঘুরে দেখেছেন সারা দেশ আপনি ঘুরে দেখে নিন আসা যাওয়ার পথে নির্দিষ্ট কিছু স্থান ঘুরে দেখেছেন পুরো দেশের তুলনায় না পারি আমাদের সমগ্র জীবনেও শেষ করতে না পারি তাহলে চিন্তা করুন আলসুকালার জান্নাতে যে সম্পত্তি আপনাকে আলসুখ মহাতার জান্নাতে আপনাকে যে সম্পত্তি দিবেন সেটা দেখে শেষ করতে আপনার কত শত শত বছর লেগে যাবে আপনি যখন ঘুরে এসে আপনার প্রসাদে ফিরে এসেছেন সেখানে আপ্যায়নের জন্য আপনাকে পানীয় পরিবেশন করা হবে আল্লাহ বলেন ঘুরে ঘুরে বিশুদ্ধ সুরা তাদেরকে পরিবেশন করা হবে শুভ্র ও সমুজ্জ্বল যা হবে পানকারীদের জন্য সুস্বাদু তাতে কোন রকম মাথা ঘুরানোর মতো ক্ষতিকর কিছু থাকবে না এবং তার কারণে তারা মাতালও হবে না এমনি কাজির রাহিমল তিনি বলেছেন যে এই পানীয় তাদের জন্য মাথা ব্যথার কারণ হবে না তাদেরকে মাতাল করে দিবে না মাদকতার কুপ্রভাব মুক্ত হবে তিনি বলেছেন ক্ষতিকর আহ মূত্রের মাত্রা বৃদ্ধি পাওয়া মূত্র ত্যাগের মাত্রা বেড়ে যায় যখন একজন মানুষ বেশি মদ পান করে এবং চতুর্থ হচ্ছে ভূমি ভূমি ভাব হওয়া কিন্তু আল্লাহ আল্লাহ যখন আপনাকে জান্নাতের সুরা আপনাকে পান করতে দেবেন সেই সুরা বা জান্নাতের মদ এই চারটি খারাপ দিক পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকবে জান্নাতের পানি হবে পবিত্র জান্নাতের বাসিন্দারা কখনো মাতা ভাবে না তারা মদ পান করবে কিন্তু তারা মাতা ভাবে না এটা তাদেরকে আনন্দিত করবে খুশি করে দেবে দুনিয়াতে যা কিছু রয়েছে আমরা জানি তার সবগুলি হচ্ছে ভালো এবং মন্দের একটি মিশ্রণ সম্পূর্ণ পবিত্র বলে দুনিয়াতে কিছু নেই পুরোপুরি ভালো যেমন নেই তেমনি পুরোপুরি খারাপ যার কোনো ভালো দিক নেই এই ধরনের কিছু দুনিয়াতে নেই এই কারণে আমরা দেখতে পাই যে দুনিয়াকে আল্লাহ মোহামতাল্লাহ শাস্তি কিংবা পুরস্কারের স্থান বানাননি দুনিয়াকে জান্নাত বানাননি দুনিয়াকে জাহান্নাম বানাননি কেননা জান্নাত হওয়ার জন্য যথেষ্ট ভালো উপাদান এই দুনিয়াতে নেই একইভাবে জাহান্নাম হওয়ার মতো যথেষ্ট খারাপও এই দুনিয়া নয় কাজেই দুনিয়াতে মানুষ যে মত পান করে সেটাও একেবারে সব তার খারাপ এরকম নয় সে কিছু আনন্দ পায় এটা ঠিক কিন্তু এর খারাপ দিকগুলো থেকেও সে বাঁচতে পারে না এই দুনিয়াতে মানুষ যে মত পান করে সেটাও একইভাবে এর খারাপ দিকগুলো থেকেও সে বাঁচতে পারে না এ কারণে আল্লাহ মোহাম্মদ কোরআনে বলেছেন যে মদের কিছু ভালো দিক রয়েছে কিন্তু এর খারাপ দিকের সংখ্যা ভালোর থেকে বেশি এবং আল্লাহ মোহাম্মদা এটাকে হারাম করে দিয়েছেন কিন্তু যখন জান্নাতে আপনি যাবেন জান্নাতের সেই পানীয় জান্নাতের সুরা জান্নাতের মদ সমস্ত খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত পবিত্র এক প্রাণী এবং হয়তো ভাবতে পারেন খাওয়া দাওয়া করবে আল বলেছেন জান্নাতের মানুষ তাদের জন্য খাবে নিবার তৃষ্ণা পান করবে না দুর্গন্ধ দূর করার জন্য সুগন্ধি মাখবে না তারা এইসব করবে উপভোগ করার জন্য এগুলো হবে তাদের বিলাসিতা একজন মানুষ দুনিয়াতে যা কিছু ভালোবাসতো সবকিছু সে জান্নাতে পাবে উপরন্তু অতিরিক্ত হিসেবে আলোচনা তার জন্য এমন সব বিষয়কে সারপ্রাইজ হিসেবে লুকিয়ে রেখেছেন যেগুলো সে জানেই না এত পুরস্কার তার জন্য থাকবে এবং জান্নাতে আমরা হুর আল আইনদের সম্পর্কে কথা বলেছি জান্নাতে স্ত্রী সম্পর্কে কথা বলেছি এবারে আসুন সেই সম্পর্কে কিছু আলোচনা করা যাক অনেকে প্রশ্ন করতে পারেন যে একজন বোন তিনি যদি তালাক প্রাপ্ত হন ডিভোর্স হন তাহলে জাননাতে তিনি কার সাথে থাকবেন এবং যদি স্বামী স্ত্রী এক্ষেত্রে আমরা জানি অবস্থায় থাকবেন। এবং তাদের মধ্যে যদি পার্থক্য থাকে তাহলে যিনি নিচে থাকবেন মর্যাদায় তাকে উপরের স্তরে নিয়ে যাওয়া হবে আল্লাহ মোহাম্মতাল্লাহ কাউকে নিচের স্তরে নামিয়ে আনবেন না বরং তার রহমতের মাধ্যমে তিনি মানুষদেরকে উপরের স্তরে উন্নীত করবেন আল্লাহ মোহামতাল কোরআানে বলেছেন জন্দিদম সরহমি অবংসলহীতি ওবল ইয় কু নি কুিব এটা হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত সেখানে তারা নিজেরা প্রবেশ করবে পিতা মাতা স্বামী স্ত্রী যারাও প্রবেশ করবে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে সাথে প্রবেশ করবে আল্লাহ সুবাহ আরো বলেছেন তারা এবং তাদের সঙ্গিনীরা সুশীতল ছায় সুসজ্জিত আসনের উপর থাকবে সুতরাং এবং স্ত্রী মারা গিয়েছেন এবং পরবর্তীতে তিনি আবার বিয়ে করেছেন সুতরাং জীবনের দুটি পর্যায়ে তার স্ত্রীর সংখ্যা দুইজন তখন কি হবে তিনি জানাতে গেলে তার দুই স্ত্রীর সাথে তিনি একত্রিত হবেন কিন্তু যদি কোনো একজন মহিলা তিনি জীবিত থাকেন এবং তার পূর্বের স্বামী মৃত্যুবরণ করেন তাহলে এই মহিলা জান্নাতে কার সাথে থাকবেন এবং একটি দুর্বল বর্ণনায় আমরা জানতে পারি যে আবুদার্দা রাজ্য তো লানহ মৃত্যুবরণ করার পর মুিয়া রাজ্যত লানহ তিনি উম্মেদারদাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন কিন্তু উম্মেদার্দা তিনি বললেন যে তিনি তার স্বামীকে বলতে শুনেছেন রাসু আসলাম বলেছেন একজন নারী তার সর্বশেষ স্বামীর সাথে জান্নাতে একত্রিত হবে কিন্তু এই হাজিসটি দুর্বল কিন্তু আরো দুটি বর্ণনার মাধ্যমে আমরা দেখতে পাই এই দুর্বল বর্ণনাটি শক্তিশালী হয়ে যায় প্রথমত আমরা বলতে পারি আসমা বিন আবুকর সিদ্দিক জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল আসমা রাজিউদ্দুল্হা তিনি তার পিতা আবুবকরের কাছে অভিযোগ করলেন যে তার স্বামী একটু কঠোর প্রকৃতি কঠোর স্বভাবের লোক আজুবাইর ইবুল আওয়াম তিনি ছিলেন খুবই শক্তিশালী একজন মানুষ এবং সাহাবিদের মধ্যে অন্যতম সেরা শক্তিশালী একজন ব্যক্তি একটি যুদ্ধে আমরা ঘটনাটি উল্লেখ করলে বুঝতে পারবো যে তিনি কত শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন একটি যুদ্ধে এক শত্রু সৈন্যের মাথায় তরবারি দিয়ে আঘাত করলেন এবং সেই তরবারির এক আঘাতে তার পুরো দেহকে তিনি দুই টুকরো করে দিলেন এবং শুধুমাত্র তাই নয় শত্রু সৈন্যটি যে ঘোড়ার উপর বসেছিল সেই ঘোড়ার পিঠের জিনকে তিনি দুই টুকরো করে দিলেন একটি মাত্র আঘাতে এটা দেখে সাহাবার অবাক হয়ে গেলেন তারা বললেন আপনার তলোয়ার তো অনেক ধারালো দেখছি আর জুবাইবেন রাজিদুলেন আরে তরবার যুদ্ধে জুবাইর ইবনুল আওয়াম রাজিদুল্লাহ তার সামনে একজন শত্রু সেনা ছিল এবং শত্রুটি ছিল সম্পূর্ণ দেহ আপাদ বর্মে ঢাকা শুধুমাত্র চোখের একটা অংশ সেটা বাকি ছিল জুবাইর ইবান আওয়াম রাজিদুল্লাহু সেই ছোট্ট ছিদ্র দিয়ে হাতের ধরে রাখা বর্ষাটিকে তিনি ঢুকিয়ে দিলেন কিন্তু যেহেতু বর্ষার সামনের ফলা সেটা একটু মোটা থাকে কাজে সেই ছোট চোখের ছিদ্র দিয়ে সেটা ঢুকতে পারছিল না জুবাই রিবিন রাজি বর্ষাটিকে ধরে এত জোরে চাপ দিলেন যে বর্ষার ফলাটি পর্যন্ত বেঁকে গেল এবং তিনি যতক্ষণ পর্যন্ত সৈন্যের মৃত্যু না হলো ততক্ষণ পর্যন্ত সেই ছোট্ট ছিদ্র দিয়ে বর্ষার ফলাটিকে প্রবেশ করাতে লাগলেন এবং এভাবে সম্পূর্ণ বর্ষার ফলাটি বেঁকে গেল এবং পরবর্তীতে এই অসাধারণ বীরত্বের কারণে সেই যুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে বর্ষার ফলাটিকে আবু বকর সিদ্দিক রাজিউদ্জের কাছে স্মারক হিসেবে রেখে দিলেন তাকে দেওয়ার তিনি অনুরোধ করলেন এবং আমৃত্যু তিনি সেই বর্ষাটিকে সাথে রেখে দিলেন স্মারক হিসেবে আবু বকরের মৃত্যুর পর ওমর ইবনুল আল খাতাব রাজিদুল্লু তিনি সেটা তার কাছে রেখে দিলেন আমৃত্যু রাখলেন এবং মৃত্যুর পর ওসমান ইবনে আফান রাজিদুল্ল এবং এভাবে সর্বশেষে সেটা আবদুল ইবনে জুবাইর জুবাইর রাজি তুল ছেলে তার কাছে তিনি সেটাকে রাখলেন তো এটা ছিল সামান্য বর্ণনা যে তিনি জুবাই আওয়াম রাহ কি ধরনের ব্যক্তিত্ব ছিলেন শক্তিশালী একজন মানুষ যোদ্ধা কাজেই তার আচরণে কিছুটা ছিল কঠোর আসমা রাতি উত্তাহা তার পিতার কাছে অভিযোগ করলেন এবং অভিযোগ শুনে আবুবকুর সিদ্দিক তিনি কি বলেছিলেন তার অভিযোগ শুনে আবুবর সিদ্দিক বললেন যে হে আমার মেয়ে সবর করো ধৈর্য ধারণ করো কেননা কোনো একজন নারী যদি একজন সৎ স্বামী থাকে আর তার মৃত্যুর পর সে আর কাউকে বিয়ে না করে আল্লাহ তাদের দুই তিনি জানতেন ইবিনাল আওয়াম তিনি হচ্ছেন জান্নাতের সবচেয়ে উঁচু মর্যাদাধারী ব্যক্তিদের একজন এবং এই কারণে তিনি চাইতেন তার মেয়ে আসমাও যেন সেই উচ্চ আসনগুলো লাভ করতে পারেন কাজেই তিনি চাইলেন যেন তারা একত্রিত থাকেন এবং এজন্য তিনি তার মেয়েকে সবর করতে বলেছিলেন আসলে আমরা দেখতে পাই এই উদাহরণগুলোর মাধ্যমে এই দুনিয়াটাই সবকিছু নয় বরং আখিরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন কাজেই আমাদের সবকিছুকে আখিরাতে প্রেক্ষাপটে চিন্তা করা উচিত আমি আমার প্রিয় ভাই এবং বোনদেরকে বলতে চাই আহ আপনারা যদি আপনার স্বামী কিংবা স্ত্রীর কোন একটি বিষয় অপছন্দ করে থাকেন কিন্তু দেখছেন যে আপনার স্বামী বা স্ত্রী একজন নেক বান্ধা আল্লাহ মোহাম্মদাল্লাহ নেক কার বান্ধা তাহলে সবর করুন একবার অমর বিন আল কাছে ব্রাদ মহিলা আসলেন এসে বললেন যে ইয়া আমির মোমিন আমি আমার স্বামীকে চাই না ওমর বিন আল খত বললেন যে সব বিয়ে প্রতিষ্ঠিত নয় বরং এটা হচ্ছে একটা দায়িত্ব একটা মুসলিম পরিবার গড়ে তোলার দায়িত্ব। মুসলিম পরিবেশ তৈরি করে বাচ্চাদেরকে বেড়ে ওঠার সুযোগ প্রদান করা একটা দায়িত্ব সুতরাং অমর আদিতুল্লাহ বললেন যে তোমরা সেই দায়িত্বটিকে পালন করো এরপরও আমরা জানি যে স্বামী স্ত্রীর মধ্যে একটি সুসম্পর্ক ভালো সম্পর্ক থাকা এটা জরুরি রাসুল্লা সাল্লা বলেছেন যে তোমরা তোমাদের আহ স্বামী স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করো না কেননা যদি কোনো কারণে তোমরা তাদেরকে কোন একটি বিষয় অপছন্দ করো তাদের এমন অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা ভালোবাসো দ্বিতীয় বর্ণনাটি হচ্ছে হুজাইফা রাজিউলত আহ তার মৃত্যুর পূর্বে তার স্ত্রীকে তিনি বলেছিলেন তুমি যদি পরকালে আমার স্ত্রী হতে চাও তাহলে আমার পর আর কাউকে বিয়ে করো না কারণ আমি রাসুল্লাহামকে বলতে শুনেছি যে একজন নারী পরকালে তার সর্বশেষ স্বামীর সাথেই থাকবে আহ আমরা শেষের দিকে চলে এসেছি তবে শেষ করার পূর্বে আমরা আরেকটি বিষয় বলতে চাই অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে হুর আর আইনের ব্যাপারে হয়তো কোন বোনের মনে প্রশ্ন আসতে পারে যে জাননাতে তাদের জন্য কি থাকবে হুর থাকবে কিন্তু তাদের জন্য কি থাকবে আবার হয়তো মনে হতে পারে যে জান্নাতে আমার স্বামীর এতজন স্ত্রী থাকবে অথচ দুনিয়াতে আমি একা ছিলাম তার সাথে প্রিয় বোনের আমার শুরুতেই বলিনি যে এই স্থান যা সম্পর্কে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জান্নাত জান্নাত সম্পূর্ণ ভিন্ন একটি স্থান জান্নাতে কারো মন খারাপ করার মতো কোনো বিষয় থাকবে না কোনো বিষয়ে কারো অতৃপ্তি থাকবে না কোনো বিষয়ে কারো অতৃপ্তি থাকবে না কারো মন খারাপ করার মতো কোনো কিছু থাকবে না আল্লাহ মহামতাল্লাহ বলেছেন যে সেখানে তাদের মন থেকে সমস্ত খারাপ লাগা দূর করে দেওয়া হবে কাজেই সেখানে কোনো হিংসা থাকবে না কোনো মন্দ লাগা থাকবে না কোনো খারাপ অনুভূতির স্থান অতৃপ্তি জাননাতে থাকবে না দ্বিতীয়ত আল্লাহ মহামতাল্লাহ তার সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানে না আমার আমরা আমাদের সম্পর্কে যতটুকু জানি তার থেকে আমাদের সম্পর্কে বেশি জানেন কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ জানেন পুরুষরা কি ইচ্ছা করে পুরুষরা কি চায় এবং আল্লাহ আরো জানেন নারীদের ইচ্ছা কি তারা কি চায় তাদের অন্তর যা চায় আল্লাহল্লাহ তাদেরকে তার সবকিছু পূর্ণভাবে দিবেন আল্লাহ সুহামতোলাহ জানেন সৃষ্টিগত ভাবে পুরুষেরা একাধিক স্ত্রী চায় এবং এটাই বাস্তবতা কেউ যদি সেটাকে অস্বীকার করে তাহলে সেটা ভুল এবং আল্লাহ সুহামতোল্লাহ এ কারণে তাদেরকে সেটা দিবেন যা তাদেরকে সন্তুষ্ট করবে জান্নাতে সব পুরুষই কমপক্ষে দুইজন স্ত্রী পাবে এবং নারীদেরও বিভিন্ন বিষয়ে অনেক ইচ্ছা রয়েছে করে মাত্র এবং এমন সব বিষয় দিবেন যা তারা কল্পনাও করতে পারবে না কাজে মন খারাপ করে থাকার আসলে কোনো কারণ নেই এবং আমরা দেখতে পাই যে নারীরা সৃষ্টিগতভাবে তারা একাধিক স্বামী চান না এবং এটাই হচ্ছে তাদের প্রকৃতি যার উপর আলোচনা মাতালা তাদেরকে সৃষ্টি করেছেন সহজত স্বভাব তারা একাধিক স্বামী চান না সুতরাং মনস্তাত্ত্বিক দিক থেকে নারী এবং পুরুষ তারা সৃষ্টিগত কারণে আলাদা আমরা কি চাই এবং জানাতে তিনি বলেছেন জান্নাতের এই চাহিদা আমরা কি চাইব এটা জানার জন্য আমাদেরকে আলেমদের দরকার হবে তিনি বলেছেন আলেমদেরকে যেভাবে আমাদের দুনিয়াতে দরকার আখিরাতেও ঠিক সেভাবেই দরকার দুনিয়াতে আমাদের দরকার কেন দুনিয়াতে আমাদের আলেমদেরকে দরকার জানার জন্য যে সঠিক পথ কোনটি মুস্তাকিম কোনটি সঠিক পথ দেখানোর জন্য দুনিয়াতে আমাদের আলেমদের দরকার হয় এবং জান্নাতে আলেমদের আমাদেরকে আল্লাহর কাছে আমরা কি চাইব সেটা জানার জন্য আমরা কি চাই সেটাই আমরা অনেক সময় জানি না জান্নাতে আমরা আলেমদেরকে জিজ্ঞাসা করে নেব আমরা আল্লাহর কাছে কি চাইতে পারি কিন্তু আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে আমরা আসলে কি চাইব এবং সেই কারণে দিবেন কাজে হতাশ হওয়ার কোন কারণ নেই আলোসুমত আমাদের প্রত্যেকের মনের আশাকে যে স্থানে পূরণ করে দিবেন সেই স্থানের নামই হচ্ছে